আনাস ইবনু মালিক রজিল্লাহ তালু হতে বর্ণিত যে আব্দুর রহমান ইবনু আউফ রদুলিল্লাহ তালানহু রাসুল্লিল্লা সাল্লাই সাল্লাম এর নিকটে এমন অবস্থা এলেন যে তার সুফরার অর্থাৎ হলুদ রং এর চিহ্ন ছিল রাসুলুল্লাহ সাল্লু আলাম তাকে চিহ্ন সম্পর্কে প্রশ্ন করলেন আব্দুর রহমান ইবনু আউফ রদুলিল্লাহ তালানহু তার উত্তরে বললেন তিনি এক আনসারি নারীকে বিয়ে করেছেন নাবি সাল্লাহু আল সাল্লাম জিজ্ঞেস করলেন তুমি তাকে কি পরিমাণ মোহর দিয়েছ তিনি বললেন আমি তাকে খেজুরের আটি পরিমাণ স্বর্ণ দিয়েছি नविसमें अलिमार व्यवस्था करो एक बकरी दिया हो